আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকুহ আলহামদুলিল্লাহ ওসলাম রসুলিল্লাউবিল্লাহ বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ হি রবিল্লাহমান রাহিম বা লিখি আউমদ্দিন দূরেরও কাছের পিস টিভি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনে বিজ্ঞান বিষয়ক আলোচনায় আজকে আমরা আপনাদের সামনে পবিত্র কোরআনের সৌরাতুল ফাতেহায় বর্ণিত প্রথম দুটি আয়াতের উপরে আলোচনা পেশ করব আমরা ইতিপূর্বে আলোচনায় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহান হাত আলা মানব জাতির জন্য যে জ্ঞান ও বিজ্ঞানের দ্বার উন্মোচিত করে দিয়েছেন যে বিশাল জ্ঞান ভাণ্ডারকে আল্লা সুবাহান হাত তলা এই পবিত্র কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছেন আমরা এইসব বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি সুতীবৃন্দ আল কোরআন আল্লাহর কালাম আল্লাহর বাণী এটি কোরআনুল হাকিম জ্ঞাসীন ওয়াল কোরআন হাকিম বলা হয়েছে এটি বিজ্ঞানময় জ্ঞানময় ঐক্যমতময় এক পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ কালাম এটি নাজিল হয়েছে আল্লা সুবাহান ও আতার নিকট থেকে আর সেই আল্লা সুবাহান হলেন আলিমুল হাকিম যিনি সকল জ্ঞানের আধার যিনি হচ্ছেন সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সর্বময় মালিক সেই আল্লা সুবাহানা এই কোরআনকে নাজিল করেছেন হুদাল্লী নাথ ও বাই মিনাল মিন হুদা ফলফুর খান যেটি মানুষের জন্য সব কিছুকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে কোনটি সঠিক কোনটি ঠিক নয় এই দুটোর ভিতরে আল্লাহ আল্লা সুবাহানো তালা পার্থক্য করে দিয়েছেন আমরা এই মহাগ্রন্থ আল কোরআনের বিজ্ঞান বিষয়ক যে আয়াতগুলো রয়েছে যে নির্দেশনাগুলো আলোচিত হয়েছে আমরা সেই বিষয়গুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এখানে একটি বিষয় অবশ্যই স্পষ্ট হওয়া দরকার যে আলকরান কিন্তু মূলত কোনো বিজ্ঞান গ্রন্থ নয় অথবা আমরা যে আয়াতগুলোকে বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্লেষণ করার চেষ্টা করছি প্রকৃতপক্ষে এগুলো বিজ্ঞান বিষয়ক আয়াত নয় হ্যাঁ আজকের যোগোপযোগী এবং সময়ের দাবির পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলোকে যখন মূল্যায়ন করা হচ্ছে বর্তমান জ্ঞান বিজ্ঞানের সাথে তখন এক আশ্চর্যজনকভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে কথাগুলো আজ থেকে চৌদ্দ শত বছর আগে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিউসাল্লামের উপরে পাক নাজিল করেছিলেন আজকে চৌদ্দ শত বছর পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই কথাগুলোই সঠিক এবং যথাযথভাবে প্রমাণিত হচ্ছে একটি কথায় যদি আমরা ফিরে যাই মহাবিশ্বের সৃষ্টি উৎস কিভাবে এটির সৃষ্টি হলো মানব সমাজের ভিতরে এ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে কেউ বলেছেন এটি আশ্চর্যজনকভাবে সৃষ্টি হয়েছে কেউ বলেছেন এটি এক সময় এক অন্ধকারাচ্ছন্ন সেই কুণ্ডলী ছিল সমুদ্রের নিচ থেকে মাটি তুলে কেঁচু এটাকে সেই আস্তে আস্তে গড়ে তুলেছে বহু ধরনের ভ্রান্ত ধারণা মানুষের ভিতরে প্রচলিত ছিল কেননা এই বিষয়টি নিয়ে তখন সুনির্দিষ্ট কোনো জ্ঞান মানব সমাজে প্রচলিত ছিল না অথচ আলকর আন একটি একটি মাত্র উদ্ধৃতির মাধ্যমে এই বিশাল প্রশ্নের সুষ্ঠু সমাধান দিয়েছে কেননা আল্লাহ আল্লা সুবাহানু আতলা হচ্ছেন সকল জ্ঞানীদের মহা জ্ঞানী সকল বিজ্ঞানীদের মহা বিজ্ঞানী। তিনি হচ্ছেন আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা সুবাহানহুতলা সকল প্রশংসা একমাত্র তার জন্য যেটি সোরায় ফাতে হয় আল্লা সুবাহানুয়া তালা তার পবিত্র বাণীতে ঘোষণা করেছেন আল্লাহামদুলিল্লাহি রব্দ সম্মানিত সুদীবৃন্দ চুরা ফাতাহায় যে সাতটি আয়াত রয়েছে এর প্রথম আয়াত বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা আলোচনায় দেখানোর চেষ্টা করেছিলাম যে মানুষের যাবতীয় কাজকর্ম শুরু হয় আল্লাহর নাম নিয়ে আর আল্লাহ এমন একটি সত্তা এমন একটি জাত এমন একজন মালিক এমন একজন ক্ষমতাধর সত্তা যিনি আকাশ জমিন সমগ্র সৃষ্টি লোকের মালিক ইলাহ তার প্রকৃত নাম হচ্ছে আল্লাহ এই শব্দটি নিজেই পৃথিবীর বুকে এক অলৌকিক আশ্চর্য এক সুনির্দিষ্ট শব্দ যে শব্দটির কোনো ব্যাখ্যা চলে না যে শব্দটির কোনো বিশ্লেষণ চলে না যে শব্দটিকে কোনো শব্দের সঙ্গে তুলনা করা চলে না যে শব্দটি কোনো সৃষ্টি জগতের কোনো বস্তুর সঙ্গে সম্পর্কিত করা চলে না শব্দটি প্রমাণ করে মহিয়ান মহিমান্বিত মহান ও প্রভ আল্লাহ সুবাহান হুয়া তাল মহান জ্ঞানময় সত্তার পরিচয় যার কাছ থেকে আমরা পেয়েছি আল কোরআন মানব জাতির জন্য এ এক বিরাট বড় নিয়ামত যার হৃদয়ের ভিতরে আল্লাহ শব্দের উচ্চারণ এখনো আসেনি যে বিশ্বাস করতে পারেনি ইলাহা ইহ নেই কোনো মাবুদ নেই কোনো উপাস্য এই বিশ্ব জগতের ভিতরে একমাত্র আল্লাহকে ছাড়া আল্লাহ হলেন রব আল্লাহ হলেন মাবুদ তিনি হলেন হাকিম তিনি হলেন আজিজ সম্মানিত শুধুবৃন্দ পৃষ্টিভির দর্শক শ্রোতাদেরকে আমি আহ্বান জানাব আল্লা সুবাহান হাতার সঠিক পরিচয় উপলব্ধি করা আল্লা সুবাহান হাতার সঠিক পরিচয় পেতে হলে আল কোরআনে প্রবেশ করতে হবে কোনো গবেষণাগারে কোনো ল্যাবরেটরিতে কোন দার্শনিকের কাছে কোনো দর্শন তত্ত্বের দ্বারা আল্লাহ প্রকৃত পরিচয় লাভ করা যাবে না বিষয়টি মনে হয় খুবই সহজ আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম হয়ে গেল না এই প্রসঙ্গে কোরআন একটি আয়াত বর্ণিত হয়েছে যে তুমি কাফের কাফির মুশেকানদেরকে জিজ্ঞেস করো রাসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আপনি জিজ্ঞেস করুন তো এই আরবের কাফের মুশ্রেক অবিশ্বাসীদেরকে এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন তারা দৃঢ়তার সাথে উচ্চারণ করে বলবে আল্লাহ এই আল্লাহ শব্দ বলার পরেও তারা প্রকৃত পক্ষে আল্লাহকে আল্লাহর যথাযথ পরিচয়ে চিনতে পারেনি যে কারণেই তাদের ভিতরে ছিল মুশরেক তাদের ভিতরে ছিল অবিশ্বাসী তারা আল্লাহ শক্তি সম্পর্কে যথাযথভাবে সাম্যক উপলব্ধি তাদের ছিল না তাদের ভিতরে প্রচলিত ছিল ভ্রান্ত ধারণা আমরা কোরআনে বিজ্ঞান এই বিষয়টিকে আলোচনা উপস্থাপন করতে এসে আল্লাহ সব হান্লার শক্তি কুদরত মহিমাময় মহান সষ্টার অলৌকিকত্ব আলোচনায় আমরা নিয়ে এসেছি এর একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা আছে বহু বিজ্ঞানী আছেন ল্যাবরেটরিতে গবেষণা করে অনেক তথ্য উদ্ঘাটন করেছেন অনেক রোগের রোগ জীবাণু উদ্ভাবন করে মানুষের জন্য কল্যাণ করেছেন কিন্তু সৃষ্টিকর্তাকে সে খুঁজে পায়নি পায়নি আল্লাহর পরিচয় জীবনের একটি অংশে সামান্য জ্ঞানের জগতে বিচরণ করে তিনি চলে গেছেন অথচ মহা জ্ঞানীর যে সন্ধান পায়নি এর চাইতে বড় ব্যর্থতা আর কী হতে পারে লা ইলাহা ইল্লাহ একটি উচ্চারণ একটি দৃঢ়তা একটি বিশ্বাস একটি শক্তি যার নাম ইমান আল কোরআন কিন্তু নাজিল করা হয়েছে এই ইমানকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই জন্য আমরা বলেছি যে কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয় কেউ যদি মনে করে যে আমি কোরআন পড়ে ফিজিক্স শিখব এটা তার অলিক ধারণা ভ্রান্ত ধারণা নো ইট ইজ ইম্পসিবল কেউ যদি মনে করে যে আমি কোরআনের পাতা খুলে আমি আমার রসায়ন শাস্ত্রের দুর্বুদ্ধ বিষয়গুলোকে জানতে চাই না কোরআন কোনো রসায়ন শাস্ত্রের গ্রন্থ নয় কোরআন হৃদায়ত গ্রন্থ আর হৃদায়ত পথ প্রদর্শনকারী পথ দেখিয়ে দেয় আপনি কোন পথে যেতে চান কোরআন আপনাকে হাত বাড়িয়ে এগিয়ে নিয়ে যাবে সুবাহান আল্লাহ আপনি পদার্থ বিজ্ঞানের চূড়ান্ত পর্বে পছতে চান কোরআন আপনাকে বলবে তুমি এগিয়ে যাও তোমার পরিশ্রম বিফলে যাবে না আল্লাহ সুবাহ কোরআনে উদ্বুদ্ধ করেছেন তোমার সৎ প্রচেষ্টাকে আমি ধ্বংস করে দেব না এ হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য আমরা সুরা ফাতেহা নিয়ে কথা বলছিলাম তার প্রথম আয়াত বিসমিল্লা রহমানুর রহিম এবং এই বিসমিল্লা প্রথম শব্দটির দ্বিতীয় শব্দটি হচ্ছে আল্লাহ কে আল্লাহ যিনি জগৎ এই মহাবিশ্বের দৃশ্যমান অদৃশ্যমান যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা কিভাবে তিনি সৃষ্টি করলেন এখানেই আমরা খুঁজে পাই বিজ্ঞান কোন শব্দ উচ্চারণ বর্তমান মহাবিশ্ব সৃষ্টি রহস্য উদ্ঘাটনকারী বিজ্ঞানীদের ব্যাং সময় লেগেছে চৌদ্দ শত বছর যারা অদৃশ্যকে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মোমেন যাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল যারা তাকুয়া সম্পন্ন ক্ষুধাভীরু এই গায়েবকে অনুসন্ধান করতে সময় লেগেছে চোদ্দশো বছর আরো কত হাজার বছর লাগবে একমাত্র সৃষ্টিকর্তা মহান ও রব্বুল আলমিনা জানেন সুরা ফাতেহার ভিতরে আছে এটা কি কোথায় এর অস্তিত্ব কোথায় আজকের যুগের বিজ্ঞানীরা যদি ছুটে যায় তাদের যন্ত্র নিয়ে আমরা ইয়ামুদ্দিনকে খুঁজে বের করব। হয়তো খুঁজে পাবে না হয়তো এক সময় অজ্ঞতার বেড়া জালে নিজের অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকার কারণে অথবা নিজের দাম্ভিকতার কারণে বলে ফেলতে পারে ইয়ামুদ্দিন বলে কিছু নেই কিন্তু না আছে আরও হাজার হাজার বছরে প্রয়োজন হবে মানুষকে সত্য উদ্ঘাটন করতে তো সেজন্যই একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহকে চিনে নেওয়া সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আল্লাহকে আবিষ্কার করা মানুষ চাঁদের পিঠে চলে গেছে এটি একটি ছোট্ট আবিষ্কার কিন্তু সেই চাঁদের পিঠের গমনকারীরা যদি আল্লাহকে খুঁজে না পায় তাহলে তাদের আবিষ্কারের বহু অংশই বাতিল হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসব। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল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 धारण उदाहरण आज रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइमायधा द्वंद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 প্রতি শুক্রবার থেকে বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে এসেছি আমরা আলোচনা করছিলাম এই পৃথিবীর বুকে আগমনকারী কোটি কোটি মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ যারা শ্রেষ্ঠ মহামানবের মর্যাদা অর্জন করেছেন প্রথম মানব আদম আলহী সাল্লা সাল্লাম থেকে নিয়ে সমস্ত নবীদের যিনি সর্দার সৈদুল মুরসালিন বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসুল যারা মানব জাতিকে এই মহা জ্ঞানময় মহা, বিজ্ঞানী, মহা মহাশ্রষ্টা আল্লা সুবাহান হাত আলার সন্ধান তাদেরকে দিয়ে গেছে বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সত্যকে উদ্ঘাটন করা আর জগতে সবচেয়েতে বড় সত্য হচ্ছে স্বয়ং আল্লা সুবাহান হাতার পরিচয়কে প্রকাশ করা উদ্ঘাটন করা মহাগ্রন্থ আলকোরআ সত্যটি উদ্ঘাটিত করেছে আর এ জন্যই এই দৃষ্টিতে পবিত্রকর আন পৃথিবী সবচাইতে বড় বিজ্ঞান গ্রন্থ বস্তুগত আবিষ্কার এটা অবশ্যই মানুষের জন্য একটি কর্ম কিন্তু সেই বস্তুর কথা আবিষ্কার করতে গিয়ে যদি মানুষ তার স্রষ্টাকে খুঁজে না পায় তাহলে সেই ক্ষেত্রে হবে তার সবচাইতে বড় ব্যর্থতা আল্লাহ সব হানহাত আলার অস্তিত্বকে যারা প্রমাণ করে গিয়েছেন মানুষের সামনে তার পরিচয় পেশ করে গিয়েছেন সঠিকভাবে ইসলামের ভাষায় কোরআনের ভাষায় তাদেরকে বলা হয়েছে আম্বিয়া আলি হিমুসালাতসাল্লাম তারা হলেন নবী এবং রাসুলগঞ্জ আমরা এই মূল্যায়নে নির্দিদায় বলতে পারি জগতের সবচেয়ে বড় আবিষ্কারক বিজ্ঞানী হলেন এই আম্বিয়া আলহিম সাল্লাতু আসালাম যারা মানুষের স্রষ্টাকে মানুষের সামনে প্রমাণ করে দিয়ে গেছেন তিনি এই জগতের স্রষ্টা মালিক সুরাতুল ফতেহার শুরুতে তাই আল্লা সুবাহ তার নিজের নামটিকে প্রথম স্থাপন করেছেন বিশ্বাসের স্তম্ভকে মজবুত করার জন্য বিসমিল্লা ফের রাহমা নির্বাহী সেই আল্লাহ তুমি তার নামে শুরু করো একজন মানুষের সেই আল্লাহর পরিচয় জেনে নেয় একান্ত প্রয়োজন আর এজন্য একমাত্র কিতাব হচ্ছে আলফোরআ জগতে আর দ্বিতীয় কোনো এমন গ্রন্থ নেই যে গ্রন্থের মাধ্যমে আল্লাহ সুবাহান সঠিক পরিচয় পৃথিবীর মাসির কাছে তুলে ধরা যাবে বিভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মগ্রন্থ আছে কিন্তু সেই ধর্মগ্রন্থকে আমরা আল্লাহকে খুঁজে পাইনি আল্লাহর যথাযথ পরিচয় সেখানে ফুটে ওঠেনি বিভিন্ন ধর্মের ভাষা শব্দের ক্ষেত্রে আমরা যেসব শব্দের প্রয়োগ দেখি সামান্য তুলনা করার জন্য যদি আমরা সে আলোচনাকে এখানে টেনে নিয়ে আসি যারা আল্লাহকে ঈশ্বর বলেন যারা ভগবান বলেন যারা গড বলেন আল্লাহ সব আন হওয়া তাল্লা যথাযথ পরিচয় শব্দগুলোর ভিতরে ফুটে ওঠে না কেননা আল্লা সুবাহান নিজের সম্পর্কে নিজের পরিচয় দিয়েছেন তার নিজের ভাষায় পবিত্র কোরআনের ভিতরে এ হচ্ছে মহা স্রষ্টা সম্পর্কে মহা মহাবিস্ময়কর এক বিশাল আবিষ্কার যে আবিষ্কারকে নির্দিদায় বলা যেতে পারে পৃথিবী সবচাইতে অথেন্টিক সবচাইতে চূড়ান্ত সবচাইতে সঠিক আবিষ্কার আমরা জানি বিজ্ঞান আজ যে বিষয়টিকে প্রমাণ করে মানুষের সামনে ছেড়ে দিচ্ছে আগামীকাল সেটা আবার বাতিল হয়ে যাচ্ছে এই বলা হয় যে বর্তমান বিজ্ঞান তথা মানব রচিত মানবের চিন্তা প্রসূত বিজ্ঞানের কোনো বিষয় কিন্তু চূড়ান্ত নয় এক সময় বলা হয়েছে সূর্য ঘুরে পৃথিবী স্থির কিছুদিন পরে এটা বাতিল হয়ে গেল আবার হল পৃথিবী ঘুরছে সূর্য স্থির এটাও প্রশ্নবিদ্ধ হল আজ প্রমাণিত হচ্ছে সব কিছুই তার আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান স্থির বস্তুর স্থিরতা তার ধ্বংসকে অনিবার্য করে সুতরাং আজকের আবিষ্কার আগামী আগামীকালটা নতুন গবেষকের কাছে ত্রুটিপূর্ণ বলে প্রমাণিত হত কিন্তু এমন এমন কিছু আবিষ্কার এমন এমন কিছু সত্য উদ্ঘাটনও হচ্ছে যেগুলো চূড়ান্ত অভিসংবাদিত যেগুলোর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় আবিষ্কার সেই আবিষ্কারের নাম হল এই সমস্ত পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ নামে পরিচয় করা এবং তার গুণাবলীকে অর্জন করা আর এটি সম্ভব হয়েছে মহাবিজ্ঞানময় আল কোরআনের দ্বারা আল্লাহ সুবাহন তাল্লার দরবারে আমরা শুক্রিয়া আদায় করে বলেছি বাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সে বিশ্বাস করা তাও ফিক দিয়েছে এই জন্য আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আর এই কৃতজ্ঞের ভাষা কৃতজ্ঞতার ভাষা আমাদেরকে সৌরাতুল ফাতেহার পরবর্তী আয়াতেই শিখিয়ে দেয়া হয়েছে হে মানব যখন তুমি আল্লাহকে চিনেছ যার পরিচয় হল রাহমান যার পরিচয় হল রাহিব যিনি অতিব দয়ালো যার দয়ার স্বাক্ষর আছে পৃথিবীর প্রতিটি অনুপরমাণুতে প্রতিটি সৃষ্টির ভিতরে বৃক্ষ তরুলতায় আকাশ জমিনে এই বিশাল সৃষ্টির ভিতরে যেখানে প্রতিটি অনুপরমাণুতে আল্লাহ সবাহান করুণা এই সব কিছুকে এক চমৎকার বন্ধনে আবদ্ধ রেখেছে যিনি রহমান যিনি রাহিম তুমি তারই প্রশংসা করো বলো আল্লাহমদুলিল্লাহি রব্বিল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর অস্তিত্বকে যথাযথভাবে জেনে নেয়া আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি পৃথিবীতে বিজ্ঞানময় আবিষ্কারের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার আর এই আবিষ্কারটি যাদের দ্বারা সম্ভব হয়েছিল তারা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ সত্যবাদী চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যাদের চরিত্রে কোনো কলঙ্ক ছিল না যারা যোগ যুগান্তর মানুষের জন্য একমাত্র আদর্শ যাদের নাম হলো যাদের পরিচয় হল তারা হলেন আম্বিয়া আলহিম সাল্লা তাল্লাম আল্লা বা তাদের প্রতি তার রাহমত এবং শান্তি বর্ষণ করুন আর এরোই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদুল মুরসালিন খাতামুল নব মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর পরিচয় আল্লাহপাক নিজে তার কোরআনের ভিতরে সুস্পষ্ট করে দিয়েছেন এই পরিচয়ের জন্য আমাদেরকে কোনো গ্রন্থের পিছনে দৌড়ালে কোন দার্শনিকের পিছনে দৌড়ালে কোন ব্যক্তির পিছনে দৌড়ালে আল্লাহ সব আনু তা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা তার সম্পর্কে সঠিক বিশ্বাস তার সম্পর্কে সঠিক ইমান এবং আপিদা অর্জন করা কোনো মানুষের জন্য সম্ভব নয় আমাদেরকে কথা থেকে বেরিয়ে আসতে হবে যে বিজ্ঞান বলতেই কিছু পদার্থকে তৈরি করা বিজ্ঞান বলতেই ওই যে সেই জীব এবং প্রাণী নিয়ে গবেষণা করা বিজ্ঞান বলতেই যে বস্তুপাতি কিছু আবিষ্কার অথবা তৈরি করা না আজকের বিজ্ঞানের ব্যক্তি মানুষের জীবনের সকল স্তরে বিশ্বাসের জগতে মানুষের কর্মের জগতে মানুষের সামগ্রিক জীবনের সকল কর্মকাণ্ডেই আজকের বিজ্ঞান তার সুনির্দিষ্ট গবেষণা এবং সত্য অনুসন্ধিত্ব দৃষ্টিভঙ্গি নিয়ে আজ মানুষের জীবনকে এগিয়ে নিয়ে চলছে আমাদের আজকের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দাবি সেটি হচ্ছে বিজ্ঞানময়কর আন সর্বশ্রেষ্ঠ আবিষ্কার মহা আল্লাহ আল্লা সুবাহানুয়া তাল অস্তিত্বকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির সামনে উপস্থাপন করে দিয়েছেন যারা বিশ্বাস করেছে তারা সৌভাগ্যবান যারা বিশ্বাস করতে পারেনি এখনও আল্লাহর প্রতি যারা ইমান আনতে পারেনি তারা অবশ্যই এখনও পিছিয়ে আছেন এখনও ডুবে আছেন অন্ধকার্যগতি সুরাতুল ফাতেহা এক বিজ্ঞানময় মহা জ্ঞানী এবং শত সহস্র লক্ষ তথ্যে পরিপূর্ণ এক সুরা আল্লা সুবাহ তারে কালামকে অতি সংক্ষিপ্ত ভাষায় অতি সহজ ভাষায় যে চমৎকার জ্ঞানের সমাহার ঘটিয়েছেন যে কোনো মানুষ কোরআনের এই ভাষা শৈলী এবং সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে বলতে বাধ্য হয় লেইসে হাজ আমিন কালামিন ভাষার কোন মানুষের পক্ষে এই ধরনের কোনো কিতাব রচনা করা সম্ভব নয় সমস্ত পৃথিবীর মানুষ এবং আদি থেকে এই পর্যন্ত যত মানুষ একত্রিত হয়েছে সৃষ্টি হয়েছে এদের সকলকে যদি আরও এর কোটি কোটি গুণ আরও এর শত শত গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এবং তাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় আল্লাহর কোরআনের মতো একটি কোরআন তৈরি করার জন্য তাহলে হাজার হাজার কোটি নয় শত শত সহস্র কোটি বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও মানুষ এই কোরআনের মতো একটি কিতাব কখনো তারা রচনা করতে পারবে না সেই জন্য তো আল্লা সুরাহ আল্লা ইয়াসিনের ভিতরে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন ইয়াসিন ওয়ালকর আন হাকিম এই বিজ্ঞানময় মহা জ্ঞানময় কোরআনের শপথ সুরাতুল ফাতেহা এই কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা এই সূরাটি সম্পর্কে আমাদের কিছু সাধারণ তথ্য আমরা সাধারণ মুসলিমগণ জেনে থাকি এটি সূরায় ফাতেহা উদ্বোধনী সূরা যে সূরা দিয়ে কোরআনের সূচনা হয়েছে এটাকে বলা হয় উম্মুল কিতাব উম্মুল কোরআন কোরআনের মূল সুরাতুল শিফা যেটি দিয়ে মানুষ তার সেই আত্মপ্রশান্তি আত্মতৃপ্তি এবং তার শিফা অর্জন করতে পারে যা মানুষের সেই কাঙ্ক্ষিত বাঞ্ছিত স্বপ্নময় ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে যেটি আল্লাহ সুবাহান হতা আল্লাহর কাছে মানুষের অব্যক্ত প্রার্থনা সে ব্যক্ত করতে পারে যে সূরাটি রয়েছে অপুরন্ত ফজিলত প্রত্যেক নামাজি যে সূরাটি প্রত্যেক রাকাত নামাজে আবশ্যকভাবে পাঠ করেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সব সার করেছেন যে ব্যক্তি সুরাফাতে পড়লো না তার নামাজই হলো না সুবাহান আল্লাহ কী গুরুত্বপূর্ণ এই সুরা লা ইল্লা বি ফাতেহাতিল কিতাব সুরাতুল ফাতেহা যখন বান্দা যখন মানুষ পাঠ করে প্রতিটি আয়াতের সঙ্গে সৃষ্টিকর্তা তার জবাব দেন কেননা সুরাটির ভিতরে প্রথমে এসেছে স্বয়ং আল্লা সুবাহান পরিচয় বিসমিল্লাহ আল্লাহকে যিনি আর রাহমান যিনি আর রাহিম আল্লা সুবাহানার পরিচয় তিনি অন্যত্র দিয়েছেন আল্লাহসমাদ তিনি কারো মুখাপিত নন লামিয়া লিদ তিনি কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেননি কাউকে জন্ম দেননি কলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ তার সমকক্ষ জগতে আর কেউ নেই সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা মানব জাতির সকল স্তুতি প্রার্থনা একমাত্র আল্লাহ সুহান হওয়া তা আলা সকাশে কেন এই চূড়ার ভিতরে আমরা যখন আর একটু সামনে আগাব আল্লা সুবাহান হুম তালা বিশ্ব মানবকে যে এক চরম প্রশান্তি এক দৃঢ় ঘোষণা তার জন্য যে সুসংবাদ দিয়েছেন হে মানব জাতি তোমাদের রব তোমাদের লালন পালনকারী তিনি কিন্তু আল্লাহ শুধু তুমি একানো সমগ্র সৃষ্টি জগৎ সেই মহান সৃষ্টিকর্তার সানে তাই আমাদের উচ্চারণ রব্বুল আলমিন তুমি তোমার সে অফরন্ত জ্ঞান দিয়ে আমাদেরকে আমাদের জ্ঞানের জগৎকে আলোকিত করে দাও যে আলোয় আমরা তোমার সঠিক পরিচয় লাভ করতে পারবো কোরআনের জ্ঞান দিয়ে আমরা জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো সম্মান ও মর্যাদার আসনে এই প্রত্যাশায় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কোরআন বিজ্ঞান বিষয়ক আলোচনার এই পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বরাকাত सम्पद पवित्र जकत दानी अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग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 क्या इसलम दिए भलो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलाम कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेटी